মানবতা সমাধান السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على المبعث فينا احمدا للعالمين عليه وعلى اله وصحبه وازواجه وذرياته وعلى من تبعهم باحسان الى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا اكرم الاكرمين اما بعد شو بيقدر شخصيته পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মোবারক আমরা ধারাবাহিকভাবে আমাদের আয়োজনে আলোচনা করছিলাম কবিরা গুনাগুলোকে নিয়ে কারণ কবিরা গুণা রব্বুল আলমিন হারাম করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আসম নিষেধ করেছেন রব্বুল আলমিন আমরা হাবিব নিষেধ করা বড় অপরাধ থেকে যদি কেউ বেঁচে থাকতে পারে রব্বুল আলমিনী যে তার পুরস্কার ঘোষণা করেছেন এই ভাষায় যে তিনি বড় অপরাধ থেকে বেঁচে থাকার পুরস্কার হিসেবে ছোট ছোট অপরাধগুলো তাকে ক্ষমা করে দেবেন উভয় জগতে অবস্থান তিনি আলমিনী নিশ্চিত করবেন আর মোহাম্মদুলসুর সাল আসল জানিয়েছেন যে ব্যক্তি কবিরা গুনাথ থেকে বেঁচে থাকবে তার এক জুমা থেকে আরেক জুমা এক হজ থেকে আরেক হজ এক রমজান থেকে আরেক রমজান সকল ছোট অপরাধের জন্য ন্যাচারাল কাছে কবিরা গুণা সম্পর্কে করা পরিবার পরিজন আপন জন জাতিকে নিয়ে কবিরা মুক্ত থাকা ভা হওয়া তা না আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন আমিন বন্ধুগণ আজকে একটি নিয়ে আমরা আলোচনা করতে চাই আর তা হলো যুগে যুগে নবী এবং রসুলগণ পাঠিয়েছেন এবং নবী এবং রসুল আলি হিমসালসাল্লামগণকে সাহায্য সহযোগিতা করার জন্যে তাদের সমসাময়িক কিছু মানুষকে বাছাই করেছেন स्वाभाविक भाव विर्धे कथा बोलने नाह सकल प्राण के एक सृष्टि कर कार कौन बेचे थका बे। पृथ्वी के कौन चले जाते क्या कौन बेचे थक कलेटारब्बुल आलमीन कैलकुलेट कर हिसाब करण कर सफा नाह निर्धारित व्यवस्था बनाते একটে অ্যাট এ টাইম একসাথে সৃষ্টি হওয়া প্রাণগুলো বিভিন্ন সময়ে অধ্যায় আর প্রেক্ষাপটে পৃথিবীতে আসে তবে এই পৃথিবীতে কোনো একজন নবী কোনো একজন রসুল আর বিশেষত বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লামের একান্ত সাহচর্য সঙ্গত্ব অথবা সাথী হওয়ার জন্য রব্বল আলমী যাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আসলে তারা সৌভাগ্যবান বটে আসলে তারাই মর্যাদা তবে হয়তো আমরা অনেকেই বলবো আল্লাহ যদি আমাদেরকে ওই সময়ে পাঠাতেন আমরাও এমনটা হতাম কিন্তু বন্ধু আমি একটা উত্তর নিজের মধ্যে খুঁজে পাই পরস্পরকে এটা জানাতে চাই যে আমরাও যদি ওই সময়ে আসতাম এমনটাই হতাম সাহবাইকার আল্লাহ আজ যে ধরনের ছিলেন হয়তো বা সত্য কিন্তু একটা প্রশ্ন নিজের কাছে উত্তর খুঁজে বের করা উচিত যে রসুলসালুতামের সময়ে এবং বিশেষ করে যারা ছিলেন অন্যান্য নবীগণদের সাথেও যারা সঙ্গী সাথী ছিলেন তারা যে সকল বিপদ যে সকল কষ্ট যে সকল আপদ যে সকল সমস্যা যে সকল শত্রুতা মোকাবেলা করেছেন আমরা কি এমন শত্রুতার মোকাবেলায় টিকে থাকতে পারতাম এটু প্রশ্ন করা উচিত পারব কি অন্তত একটি উদাহরণ দেয় তারপরে মসজিদুল আকসা থেকে সাত আকাশের উপরে ডেকে নিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী হুসাল্লাম কে রসুল সাল্লাম ফিরে আলেন ফজরের আগেই বলে দিলেন ঘোষণা করলেন কাফের কুফার মু আবু জেহেল আবুল্লাহ অনুসারীদেরকে তার থেকে বিচ্ছিন্ন করা তারা বলল দেখো কেমন পাগলের কথা রাতে অল্প সময়ে এত হাজার মাইল দূরত্ব ভ্রমণ করতে পারে সাত আকাশ ভ্রমণ করতে পারে বন্ধুগণ আজকের এই চোদ্দ শত বছর পরে সে বিজ্ঞানের অনেকগুলো অবদান বিশ্লেষণে যখন প্রমাণিত ইসরা এবং মেয়ারাজ তারপরেও আমাদের কয়জন এক শতভাগ ইসরা এবং মেয়েরাজ মান রাখি বিশ্বাস করি প্রশ্ন করা উচিত আর ওই চোদ্দ শত বছর আগে যেখানে বিজ্ঞান মানুষ জানতো না কেবল সাহিত্য চর্চাই করত আর রাইট ইজ মাই যার শক্তি তার সব এই নিয়ে চলতো তখন ইসরা এবং মেহরাজ ঘটনার সত্যতা কয়জনে স্বীকার করতাম বুকে হাত দিয়ে বলে সিদ্দিক শোনা মাত্রই বলেছেন যদি সত্যি আমার হাবিব বলে থাকেন সত্যি যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন এই জন্যই তিনি সিদ্দিক এবার প্রস্তুত করেন কয়জনে এমন পরিস্থিতির মোকাবেলায় সত্যের উপরে টিকে থাকতে পারতাম আর অনেকগুলো পরিস্থিতি রয়েছে যেমন মনে করুন হুদাই সন্ধি রসুল হয়ে চুক্তি করতে বাধ্য হয়েছেন আলীবাদ চুক্তি লিখো তিনি খসড়া লিখতে গিয়ে বলেছেন মিন মুহাম্মদ রসুল্লাহ আলী সাল আর কুরাইশ আল্লাহ রসুল মোহাম্মদের সাথে তারা বলেছে যদি বলেই মেনে নিলাম তাহলে তো আমাদের বললেন আলী কোথায় লিখে আমাকে দেখা আমি নিজ হাতে কেটে দেই রসুল নিজ হাতে রসুল্লাহ শব্দটি কেটে দিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ লেখা এই যে পরিস্থিতি কয় ইমান নিয়ে টিকে থাকতে পারতা। বদরের যুদ্ধ কয়জন আমরা টিকে থাকতে পারতাম ইমান নিয়ে ওই পরিস্থিতি চিন্তা করুন কিন্তু ওই সময়ে যারা টিকে থাকতে পেরেছিলেন তারা তো অবশ্যই মর্যাদার সুতরাং আল্লাহ যখন আমাদেরকে পাঠিয়েছেন যে সময়ে পাঠিয়েছেন এই সময়টা আমাদের জন্য কল্যাণকর বুঝতে হবে কিন্তু এই সময়ে আল্লাহ এবং তার তরসুলের অনুসারী হতে হবে রসুল হাসানের সহযোগী হতে হবে সহযাত্রী হতে হবে আল্লাহ এবং তার তরসুরকে সাহায্যকারী হতে হবে সাহায্য করবে সঙ্গী সাথী আলিহিম সবাই মিলে বলল কতটুকু সাহায্য করতে আমরা প্রস্তুত কিন্তু সাহবাহিক সাহায্য করেছিলেন রব আহমিন তাদেরকে ওই সময়ে জন্ম দিয়েছিলেন ওই সময়ে জন্মের মর্যাদা তার রক্ষা করেছেন তাই আমরা আজ বর্তমান যে সময়ে জন্ম নিয়েছে এই সময়ের মর্যাদায় নিজেদেরকে ধন্য করতে হবে আল্লাহ এবং তার রসুরের সাহায্যকারী হিসেবে নিজের যতটুকু ক্ষমতা রয়ে বন্ধুগণ আল্লাহ আল্লাহান মোহাম্মদ রসুল সালামের সমসাময়িক জীবদ্দায় যাদের জন্ম দিয়েছিলেন ইমান যারা এনেছিলেন আর ইমান সহকারে যারা মৃত্যুবরণ করেছেন তারাই হলেন সাহাবি রতি আল্লাহ আনহ আরবিতে সাহাবি মানে হলো সাতি বাংলায় হলো সাতি पन प्रियतम अनुसारी और अनुगामी अनुकरणकारी शरियत परिभाषा बे सकल पुरुष नारी मुहम्मदुर रसुल्लाह सल्लाह तला अलीम के देखे चुप केमान चर्म चुप के देखे इमान एनेमान सहकारे मालकुल मऊत सत पे তারা হলেন ইমানের আল্লাহবা মৃত্যু নসিব হয়েছে তারা হলেন সাহাবি তারা হলেন সঙ্গী তারা হলেন সাথী তারা হলেন অনুকরণকারী শরীয়তের পরিবার তাদেরকে সাহাবি বলা হয় আর এমন যারা তাদের ব্যাপারে খারাপ ধারণা করা গালমন্দ করা বধ গুমান করা সবকিছু কবি রাগুনা জীবন উৎসর্গকারী জীবন আর সম্পদ আর ইজত সব দুহাতে বিলিয়ে দাঁড়া দিয়েছেন তাদের তরে রব আলম নিজে একটি সার্টিফিকেট নাজিল করেছেন তিনি নিজেই বলেছেন রাদি আল্লাহ আল্লা তাদের উপরে সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট তাদের সাথে খারাপ ধারণা করা মন্দ আচরণ অথবা বদ ধারণা বা গালি দেয়া অথবা তাদের ব্যাপারে খারাপ কথা কটুকথা বলা অবশ্যই কবি লাগোনা কারণ আল্লাহ তাদেরকে তার একান্ত হাবিবের সঙ্গত্ব লাভে ধন্য করে নিজেই নিয়ামত দান করেছেন আর এই নিয়ামত নিয়ে হটকারিতা করা উচিত নয় কিন্তু বন্ধুগণ আজ বিভিন্নভাবে আমাদের মাঝে সাহাবাহিকেরা আমরা দিয়ে আল্লাহ আনহুমদের ব্যাপারে গালমন্দ বদগমান যে কোনোভাবে একজন আরও কথা বলব তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন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 প্রতি বৃহস্পতিবার শুধু আল্লাহর উপাসন আলার কাছে একমাত্র আল্লাহর বান্দা এবং রাসুল রসুলের রানুসরণ যখন নামাজের অর্ডার হচ্ছে তখন নামাজ যাচ্ছেন এবং যারা এ থেকে সিরিকের সঙ্গে সম্পৃক্ত এ থেকে আপনি সম্পর্ক ছিন্ন করছেন তখনই কিন্তু কাজের আরম্ভ प्रधान स्तम्भन साढ़े अबूरते वर्णित रसुल्लामें तीन श्रेणी लोके साथ दृष्टि कर रसुल सलम तरा तो अदपतने अतलतले तलिए गे ध्वसा गा कारा टा नीचे कपड़ परिधानकारी দুই উপকার করে খোঁটা দানকারী এবং তিন যে মিথ্যা করে সম্পদ চালু চেষ্টা করে। সেই মুসলিম প্রথম খন্ড পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকা রাখতে পারে না ঠিক তেমনই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 মৃত্যু নসিব হয়েছে তারা হলেন সাহাবি তারা হলেন সঙ্গী তারা হলেন সাথী তারা হলেন অনুকরণকারী শরীয়তের পরিবাসায় তাদেরকে সাহাবি বলা হয় আর এমন যারা তাদের ব্যাপারে খারাপ ধারণা করা গালমন্দ করা সবকিছু কবি রাগুনা সফল আলী ওসাল্লামের সঙ্গী আর সাথী অনুসারী আর অনুকরণকারী রসুল সালামের জন্য জীবন উৎসর্গকারী জীবন আর সম্পদ আর সব দুহাতে বিলিয়ে দাঁড়া দিয়েছেন तेज़ुल आलमीजे तरबुल आलमी जर बेपारे सार्टिफिट दिए आल्ला तरह सन्तुट ताओ आल्ला सन्तुट तर खराब धारणा मंद आचरण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 আমাদের মাঝে সাহবা চালু রয়েছে কবি রাখুন কোনোভাবেই কোন একজন সাহাবির ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না কোনোভাবেই কোন একজন সাহাবির ব্যাপারে গাল মন্দ করা যাবে না কোনোভাবেই কোন একজন সাহাবির ব্যাপারে হীন মানসিকতা প্রদর্শন করা যাবে না বরং রব্বুল আলমিন যাদের উপরে খুশি বলে সার্টিফিকেট দিয়েছেন আর তারাও রব্বুল আলমীদের উপরে সন্তুষ্ট বলে তারা ধন্য হয়ে গিয়েছেন যেমুল আলম বলেছেন যারা অতীত হয়ে গিয়েছেন তারাই রব্বুল আলমিন আলমিন সাহাবাহী কেরামের দুইটি গ্রুপ আনসার এবং মোহাজির তাদের নাম ধরে বলেছেন তারা সাহাবাই করেছিলেন নিজের সম্পত্তি বাদ মোনাওয়ার অথবা অন্য জায়গায় আর আর আরেকজন নিজের ঘর বাড়িতে অন্যদেরকে সাহায্য করেছেন আপন করে গ্রহণ করেছেন সম্পত্তি ভাগ করে দিয়েছেন এমনকি একাধিক স্ত্রী যে আনসারের ছিল তিনি মহাজিরের জন্য নিজের একাধিক স্ত্রী তালাক দিয়ে স্ত্রীর ব্যবস্থা করে দিয়ে এই যে বাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার সবচেয়ে যথেষ্টতম উদাহরণ মহাজির এবং আনসারদের মধ্যে বন্ধনে আবদ্ধনের উদাহরণ পাওয়া যাবে না তাই রব্বুল মহাজির এবং আনসার তাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম ধরে কোরআন আলী কারিমে প্রশংসা করেছেন মহাজির এবং আনসার এবং তাদের মতো যারা অনুসরণ করবে তাদের জন্য আর তিনি তার জীবন দিয়ে ইসলাম আর মুসলমানকে সাহায্য করেছেন মানুষ মাত্র ভুল হতে পারে কিন্তু সাহাবাহিক রামের জীবনে যা ঘটেছে রব্বুল আলমিন সব আমাদের শিক্ষণীয় করে রেখে দিয়েছেন এর থেকে শিখতে হবে এক জানতে হবে বুঝতে হবে পুনরাবৃত্তি নিজের মধ্যে করা যাবে না কিন্তু সমালোচনা নয় বিরোধিতা নয় গালমন্দ নয় দুর্ভাগ্যজনক সত্য আজ আমাদের মাঝে বিভিন্নভাবে সাহবাইকার মন্দ তিরস্কার অথবা মন্দ ধারণা চলছে এর মধ্যে একটি ঘটনা অন্তত সর্বজন প্রকাশিত তা হল কারবালার যুদ্ধের ঘটনা নিয়ে কারবালার ঘটনা নিয়ে আমিরা মোয়াবিয়া রাদি আল্লাহ আনহুর ব্যাপারে অনেকেই খারাপ ধারণা পোষণ করেন অনেক খারাপ কথা বলেন কিন্তু সামগ্রিক জন্য সাহাবাহিক তাদের অন্তর্ভুক্ত তিনি বলেছেন কোন ভাবে আমিরে মোয়াবিয়া রাধি আল্লাহ আনহোমের পাহাড় সমপরিমাণ সম্পত্তিও যদি কেউ ইসলাম আর মুসলমানের জন্য খরচ করে একজন সাহাবির অর্ধেকের অবদানের সমান বাদি। আল্লাহর শপথ আল্লাহ আমার পরে আমার সাহাবাহিক গালমন্দ জন্য গ্রহণ করো না ভালোবাসায় তাদেরকেও ভালোবাসতে হবে বরং উল্টু যদি সাহাব এখরামকে কেউ রাগ করে গুসা করে শত্রুতা করে সে রসুল সালের সাথেই শত্রুতা ব্যাপারে বদ করা যাবে না বরং রব আলিন তাদেরকে উত্তম সময়ে খেয়রুল করুন সর্বশ্রেষ্ঠ যুগের অধিবাসী করেছিলেন আর তাদের জীবনে সবগুলো বিষয় আমাদের জন্য শিক্ষণীয় আমরা দেখব বুঝবো আমল করব অন্যায় অপরাধ থেকে বিরত থাকবো আমাদের জীবনের সামগ্রিক শিক্ষা তাদের জীবন থেকে নিব তারাও মানুষ ছিলেন আমরাও মানুষ। মানুষ হিসেবে মানুষের জীবন দেখে আমরা কিন্তু সমালোচনা করব না বদ্ধগমান করব না গালাগালি অবশ্যই না বন্ধুগণ আরেকটি বাস্তবতায় সাহবায়িকেরা আমরা দিয়ে আল্লাহ আনহোমের ব্যাপারে গাল মন্দ আজ আমাদের মাঝে ছড়িয়েছে এবং এটা একটি বিশেষ ধর্মীয় উপদল করছে যারা বিশ্বাস করতো নাজিল হয়েছে হওয়া দরকার ছিল এমনটা বিশ্বাস করে একটি বিভ্রান্ত ধর্মীয় উপদল এবং তারা সাহবা রাদি আল্লাহ আনহুমের ব্যাপারে খারাপ ধারণা করে এবং তারাই রসুল সালকে তাদের একটি গ্রুপ রসুল বলে মেনে নেওয়ার পরেও তারা বিশ্বাস করে আরেকটি গ্রুপ বিভ্রান্তি এই তারা বলে যে রসুল সসমেন ইন্তকালের পরে প্রথম খালিফা হওয়ার অগ্রাধিকারী ছিলেন আহলে ভাই অন্তর্ভুক্ত আলী ইবন আবি আল্লাহ আনহু কিন্তু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ উমর ইব্দুল খত রি আল্লাহ এবং উসমান ইবনে আফান রাজি আল্লাহ তিন জনেই আলী রাজি আল্লাহুর সাথে খেয়ানত করেছেন সম্পূর্ণ মিথ্যা কথা খালিফা হয়েছেন আর হা মুসলিম পার্লামেন্ট সকল মুসলমান পরিষদ একত্রিত হয়ে গুত্র এবং কৌম জনপদ এবং সৌরা একত্রিত হয়ে আবু ও সিদ্দিক রাজি আল্লাহ তহুকে হাতে হাত রেখে শপথ করে প্রথম খালিফা নির্বাচন করেছেন উরবুল খতানি নির্বাচিত হয়েছেন সাহাবি খালিফা তুল মুসলিম হিসেবে পদে বসেছেন উরদুল খত্তা আবরাদি আল্লাহ এর মধ্যে খেয়ান ছিল না তারপর উসমান ইবন আল্লাহ ঠিক এমনি কেউই আলীর সাথে খ্যানত করে খলিফা নির্বাচিত হননি বরং এমনটা যদি কেউ বিশ্বাস করে সে কবিরা গুনায় লিপ্ত তৌবা না করা পর্যন্ত রব্বুল আলমী ক্ষমা করবেন না বন্ধুগত রব্বুল আলমী যাদেরকে সার্টিফিকেট দিয়ে ধন্য করেছেন আমাদের কাউকে তো সার্টিফিকেট দেননি তারা তো মানুষ ছিলেন সুতরাং মানুষ হিসেবে তাদের জীবন আমাদের জন্য শিক্ষণীয় কিন্তু ভুল ত্রুটি চর্চার জন্যে নয় দুষ ধরার জন্যে নয় করার থেকে বেঁচে থাকি কবিরাগুনা থেকে বেঁচে থাকি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন আমিনালামালিকুম ওরা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 मानवतारे अधिकार आदेश प्रति बुधवार रत साढ़े आठटाय बांगलेशे और आठटाय भारत डायलग डाय